ইতবান ইবনু মালিক আনসারির রজাল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার গৃহে প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দিলাম তিনি বললেন তোমার ঘরের কোন জায়গাটি আমার সালাত আদায়ের জন্য তুমি পছন্দ করো আমি আমার পছন্দসই একটি স্থান ইঙ্গিত করে দেখালে তিনি সেখানে সালাতের জন্য দাঁড়ালেন আমরা তার পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম অতপর তিনি সালাম ফেরালেন এবং আমরা সালাম ফেরালাম